ম করুণাময় ও অসীম দয়ালু আল্লা নামে শুরু কল্যাণের জন্য প্রেরিত বায়ুর শপথ সজরে প্রবাহিত শপথ মেঘ বিস্তৃতকারী বায়ুর শপথ মেঘপুঞ্জ বিতরণকারী বায়ুর শপথ এবং অহিনী অবতরণকারী ফেরেস্তাগণের শপথ ওজোর আপত্তির অবকাশ না রাখার জন্য অথবা সতর্ক করার জন্য নিশ্চয়ই তোমাদেরকে প্রদত্ত ওয়াদা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 धंस करोपी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 সেদিন মিথ্যারককারীদের দুর্ভোগ হবে আমি কি পৃথিবীকে সৃষ্টি করিনি ধারণকারী রূপে জীবিত ও মৃতদেরকে আমি তাতে স্থাপন করেছি মজবুত সূর্য পর্বতমালা এবং পান করিয়েছি তোমাদেরকে তৃষ্ণা নিবারণকারী সুপেও পানি से दिन मिथ्याारोपकारी दुर्भोग